অনেক জায়গায় ভাইয়েরা বলে যে শাহে আলোচনা খুব ভালো কিন্তু ঠান্ডা আওয়াজ তা আমরা ঠান্ডা আওয়াজকে বেশি পছন্দ করে। এবং ইচ্ছা করে ঠান্ডা আওয়াজ করি কারণ আমাদের উস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমা अल्लाह रबीन जान फरत ठंडा वरम ओटार मध्य प्रभाव पार्थक्य आ गम ओ किन वा पे मानुष के एक बारे गरम बनाए सबाई जेहदेह जेहदाय जेहद हम তারপরে সবাই নারায় তকবির আল্লাহ আকবরিয়া রায় অমুক বিভিন্ন ধরনের কুফরি স্লোগান। একেবারে দিয়ে দিয়ে মানুষ সব গরম করে ফেলল এই গরমটা বাড়িতে যাওয়ার আগে ঠান্ডা হয়ে যাবে এই গরমের স্থায়িত্ব হবে না স্থায়িত্ব হবে কম কিন্তু ঠান্ডাও আজ হইলে ঠান্ডাটার স্থায়িত্ব দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে বিশ বছরের প্রজেক্ট না পঞ্চাশ বছরের প্রজেক্ট না এটা শত বছরের প্রজেক্ট কারণ এই বাংলার জমিনে শিরিক বেদাৎ এগুলো একদিন দুই দিন এক বছর পাঁচ বছর দশ বছরে জমা হয়নি এগুলো বছরে জমা হয়েছে শক্ত জমা বেঁধে ফেলছে দাঁতের গোড়ায় দেখবেন ময়লা জমতে জমতে পাথর হয়ে যায় কিন্তু যখন জমে কিন্তু পাথর ছিল না এগুলো ছিল সাধারণ নরম ময়লা খাবারের বিভিন্ন অংশ একেবারে নরম কিন্তু নরম এগুলো দীর্ঘদিন জমতে জমতে জমতে জমতে পাথরের আকারে রূপ নিছে এই বাংলার এই বাংলার বেদাভুলো এইগুলো জমতে জমতে জমতে জমতে এখন শক্ত পাথরের মতো হয়ে আছে সুতরাং এই পাথর সরাইতে ইচ্ছা করলে এই পাথর সরানোর দাওয়াত দিলে এটা এক বছর দুই বছর দশ বছর বিশ বছরে যাবে না এটা আমরা দুনিয়া থেকে চলে যাব। আমাদের পরে আরেক প্রজন্ম চলে যাবে এভাবে কয়েক প্রজন্ম দুনিয়া থেকে যাবে তারপরে বাংলাদেশ থেকে শির্ক এবং বেদাতের উৎখাত হবে ইনশা